الحمد لله الحمد لله رب العالمين ولا تعجزه ولا تظلمه قالوا ربنا يغفر لنا وسلك معنا امنا وار هو لا إله إلا الله فلا مغرل لا وأمين من ترى هذه يا إله إلا الله وحده لا شريك اللهم صل على محمد با خير با اللهم صل محمد ماذن عبد الرسول الله تطا عليه وعلى اله وصحبه وابارك الله أما بعد فأأعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمروا خذب عليكم القيام اكرمات في بعنى الذين قبلكم لاعلكم تستكون وفعل لكم الله صلى الله عليه, عليه وسلم فأظل لكم سهر العظيم سهر مقارد فيه ليلة من الفتراء وقال النبي صلى الله عليه وسلم كم من ليس له من سلامه আল্লাহরণ দুটার বিষয় আপনাদের মধ্যে আহ করা হয়েছিল একটা বিষয়ে ছিল যে আল্লাহ আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন দুই করতে হবে দুনিয়ার কাটলে সেটা উল্লার হাবিজ মহান রাজ্যের নতুন আল্লাহ যাতে করে অন্য কাল চারুলা কারণে সেগুলোকে ছেড়ে যেতে হবে কোনো ব্যবসা আইন ধান बता बता बोला, के के द्राता पायखाना दिल्ली क्या बार्ता बढ़ला बंदुबाना जेटोलोक मास्क भावरे आमियादार ही मैं आल्ला তার নবীন মোহাম্মদ ঘুমানোর উপরে এইরকম বাজার করার উপরে অফিস করার উপরে রিক্সা চালানোর উপরে আল্লাহর হুকুম কোন করতেছে কেন রেস্তার চালে দিয়েছে আল্লাহ দায়িত্ব দিয়েছে ওই হুকুম মনে করে সেটা করতেছে এবং এটা করতে চাই দু হ্যাঁ बांदार वे जिरें स्काहिदा हो हमें तो पुस्ट शे अलाव भायश करेंगें तो एग उस्टिला है अल्लाव पर आला बांदा के खोय पेखेंगेंगें गुनाद कवानगर्ण नमानन देए आगानगर्ण नमाएश्ट ने हावाल गुनाद के अक्रस्तम तु� আমি শিখি করিখি বাজার হবে বৈধব আকর্ষণ হবে দেখো তিনটা বৈধ রবৈধ কেমন আছো তোমরা কত শিখি আপা মুমিন থেকে দস্তক করতে পারো দস্তক মূলার খ জান্নাতের 1 আমাদের যা দায়িত্ব বক্তব্য ছিল সেই ব্যাপারে অনেক অবহেলা করেছি আল্লাহ থেকে যে পরিমাণ আগারো ব্যাপার ছিল নাই আল্লাহ আল্লাহ এগারো মাসে ওটা আগে দিবেন এইজন যে রমজান দিয়েছেন এখন রমজানটা কিন্তু তর্কর না করে মায়ন না করে তারা কিছু করা এত বড় সূর্য কালা দিলাও কাজে আল্লাহ বেদার একজন সাবীর দিলেন আমরা এইরকম রহমান সাগর পেয়েছিল রে রহমত সাগর পাওয়া যে রমজান সাহ জল্ থেকে গোয়াখানে রমজাটা পাওয়া খুব এতের পরের যে রমজান পাওয়া গেল আমার অন্ততের যে লোকেরা এই রমজান তাকে কাজা গেল না বন্ধ করতে হোককে বন্ধ করে দেওয়া হোক দেশের জানলাম খুলে দেওয়া হোক দেখা হয়েছে কাক জন্য তার জন্য আমি দাব করেছেন তিনি এদের চক্রের বড় খবর থাকতেন না তুলের আওয়ামী যে পায়ের পাঠে এত বস্ত্র দিল এত বস্ত্র দিল তাদের জন্য বদল করেন हेतु একটা মানুষ আর বুঝল না বুঝলেন করতে আমাদের কি আছে আমরা নেই আমার মুসলমানরা তাদের কাছে আছে টাকা এর আমি বেড়ে দেওয়া দিচ্ছে হিন্দু আছে অবস্থা কাজ দেওয়া আল্লাহ বিক্রি করে কাজের কথা বলছেন মুসলমানের কাজ করার মধ্যে মনে হয় যে একটা কোনো কাজকে মুসলমানদেরকে দাওয়া হয়ে মুসলমানদের দেখেও সুন্দর একজন আমি যাই তারা বন্ধুরা দেখা হয়েছে দেখা হলে তার সাথে আমার মতো করার সেখানে এই গোয়া অর্থ দেওয়া হয়েছে অর্থ এই যারা আমাদের প্রথম কালা করতে বলা হচ্ছে তারপরে গলা সুন্দর এরা তাকে বলার দেয় এরা যেন ওকে দেখাবেন আর কিছু এরা দেখা আমল পুকের আলো তার উত্তর উন্নয়ন হয়েছে তার থেকে আমল দেখে উত্তর উন্নয়ন আলায় ইচ্ছা বললাম এই ইসলাম কোনো ভারতবর্ষ বললাম এই গুণাবলি এই গুণাবলী ও তো আমি আমরা দেখা আমরা ইসলাম আসার জন্য আর তারা আসবে সেখানে আমরা কিন্তু এখনো দাদা দেখুন আমরা উত্তেজিত হয়ে তাদের জীবনের ক্ষুতি হয় আমাদেরও কোনো কথা আসে लाल लाख रोजगार कर उद्देश्य हराल दिन मूलत मूलत हड़ा खेड़ दिन जेटा आराम मध्य पावे मानसा जान नामे तो कर এক একটা গোলার হচ্ছে এক একটা প্রতিক্রা গোলা জঙ্গার ভিতরে পাওয়া ক্ষেত্রে গ্রাম না থেকে কি করে দৃষ্টি নয় সে গ্রাম না কে ইংলিশের কথা বলতে না কি না প্রস্তুতি অধিকার আর্থা বিক্রি হয়ে গেছে বিক্রির আপনি আরেকজন কোন অনুমতি দিবে আরেকজন না কোনোটা অনুমতি দিবে আসবে ঠিক আমরা দিয়ে বেগের রহিলা ব্যক্তির হাত চোখ দিয়ে আমার চেহারা আগে আমরা দুঃখের হাতের কাজ তারা কি করে দেয় তখন কে সূর্য রশ্মি কাল সূর্য রশ্মি সূর্য দিব অনেক দূর করেছি করা নিজের উপরে করা সমস্ত মেরামতের না করা ওনার মতো একসাথে ব্যথা করতে পার্লা মেরামত গুলো না ধর্মের দানগুলো চাইছেন আপনাদের এজেন্ডা কাল সেখানে হল কালে রমদানি তাদের যদি চাল হয়ে আসেন তাহলে মঙ্গলবার তারা করতে হবে উনত্রিশ তারিখ চাঁদ দেখা গেলে মঙ্গলবার কি করতে হবে করতে হবে আর যদি মঙ্গলবার চাঁদ দেখা আরাফাত সালাত করা বলতো তার মাথায় নিজাম দাদা পড়ছে কে ভাড়া পাওয়া পা নিয়েছে নিজাম আক্তার কত তারিখে তিনি সাত তালাক করবেন সাত তালাক করলে আপনারা দোয়া বলেন আজকে মুসলমান কি দোয়া করছেন তারিখ আর তিরিশ তারিখ কিছু আবার মধ্যে আসছে সব জড়া মিলে গেছি কারণে বলেন সেটা আসতে কষ্টটা হবে আল্লাহ আলাইনা ইসলাম নিরাপত্তা বোল না হয় দিল কোন দরকার নেই যারা হুদ্র আছে বলে আরো আছে রবি না আসবে এটুকু আপনাদেরকে বলেছিবার আর বুধবার শেষ চাপে আমরা একটু আগে উঠব শুধু না একটু আর এক ঘোটা বাইরে এটা বলছিলাম তাহলে প্রত্যেকদিন বিরিয়ানি গুলো পানা হ্যাঁ সপ্তাহে একজন কি মাত্রে আছে পাইলেন তাই বলে অপরাধ করে সব জিনিস আপনাকে এগারো বছরের জন্য তবু করে নিশো পাঠিয়ে आप आप अल्लाहबाद और साजुक है थारी थारी था। तो सारी भैया लोग तो है सारी गए लगे खेलू खेल उठे जा এক গুলা করত ফোজিল্লাস বয়ন করত তারপরে যাবো একটু পানি খেয়ে ধরে গেল এক পিস কাতা খেয়ে ধরে গেল যা থাকবে মুখ লাগে সে ভালো লাগে ধরলে আপনি সে বর্ত আর বরফ খায় তাকে অনেক বিবাহ এই ধরনের যাই হোক उठा दी भलो क्या अनेक अल नाम क्या असल এটা আসলে তো প্রাধান্ত মোটামুটি বনগণ সব অসুবিধুর বন্ধ থাকে এই লোকরা তাহার দেওয়া সম্ভব হয় না মনে ভিতরে থাকে না কোনো মানুষের এই বাজারের বিঘ্ন সৃষ্টি করা আসলে ক্যালেন্ডার তারপর কি আছে তার নিজে থাকার আছে যে সাড়ে লাখে কষ্ট হয় তো নিজ উঠবে আর আজকাল ঘরে ধরেছিলেন মাথা কাতা হবে রাখতে হবে উঠেছে উঠে আপনার ঘরে এই একটা রহস্য কাটলে একবার তারপরের জন্য কোনো অসুবিধা না হয় একটা সেন্টেন্স যদি সবে সাবেকের আগে হয় ওই আজরান অশুদ্ধ একজন ওয়াজনে শতকরা রাতে তারেটা সম্পন্ন হইতে হবে তবে তারেকে 5 মিনিট পর আসে অধিকতর বস্থিত ওয়াজন না তবে তারেকে 5 মিনিট আগে আসে আমি বলছি সরকারে কেবল 5 মিনিট পর আবার যদি এটা একটু উঠতে হয় ওঠে তবে তারে ফেরকে 5 মিনিট আগে আসে অধিক কোন আপা आमदार হিসেবে তো আবার সরকার থেকে এক ওয়াক্ত কারে দেয় তো আরো আসবে এখন শুনবে না দোয়া আমি করতেছি আবার গোরঙ্গরা ফিরাতা কাল করতে কেন হলো গোবা নাম았ে ধর্ম বড়তেছে থানা থেকে জায় শুধু আর করবেন কত কথা বল আর বসে কি হয়ে গেছে এখানে দখি কারণ আর দখল দখান বাতিল আরও নারাজ ধরে এই জন্য আমাদের লক্ষ্য করতে হবে লক্ষ্য করে ভুল দেখছি বললে দে আমি এটাই জানি একবারে আমাকে অন্য সময় আমার পরে লোকটাও কি হবে হামলা বলছে রমজান আওয়াল করতে হবে আওয়াল পড়াচ্ছে এরপরে রুদার রেখে কি নিজে দেখা শোনা করতে হবে আমার কোন অঙ্কপ্রতন্ড দিয়ে কোনটা না কিনা আমার শ্রেণী মধ্যে কোনো দিক দিয়ে সকলকে এই মাস করতাম তো কি রেখার মহিলা বিশ্বাস করে দেখা করে না দিয়ে উদ্দেশ্য করছে না অনেক অভিযুক্ত আমার সমস্ত পরিবেশ সেটা আমার অধিকারের স্থানিক আসবে না আমার দেখো এটা পনেরো তো গ্রহ হচ্ছে কেন আসছেন গুণা হয়েছে গরম হওয়ার কান দিয়ে গুণা হয়েছে গরম হওয়া উঠতেছে মুখ দিয়ে নির্বাচন করতে ইচ্ছা পদন্ত্র গরম হওয়ার তোমার আপনার বাইরে গরম হাওয়া বন্ধ করেন তার জন্য একটাও দরকার বোনা বন্ধ আলাদু দুদা নষ্ট আলো হার কিন্তু বার ভাই খাওয়া তো বার ভাইস হার মত্রামে হার হারগুলো মারা রাখতে ডবল হার ডব হার বস্তু ভয় উচিত আমাদের ভাঙতা বাড়লে রোহাঙ্গি হয়ে গেল রোহাঙ্গি গেল হয়ে গেল ঢাল গোড়া থেকে ঢাল তো তার এই ধরে কাজ করবো না তারা অতি সুবিধা আমাদের হবে না কিন্তু রোজার উহানই হবে নুন ভালো হবে রমজান প্লান আপনাকে অবশ্যই আপনার ইতিমধ্যে সবাই দেরি করতে হবে কিছু ভাগ এক কথা হবে রোজা না হক লহের মাধ্যম তিন নম্বর কাজ কারেন তো এই মাছ নম্বর এই ধরনের এই দ্বারা করতে হবে খালি কি হলাম থাকতে হবে পুরান্ত হবে তাহলে আমার তো এইবার দিকে এই বেশ করেন ক্যেন্ডা থাকে আদানি খায় আদান কি বলবো এদের খায়কের বেলায় এদের হাত জানতে চায় আমাদেরকে ভালো লাগবে আল্লাহ রহমদা আমি তো গতবন্ত্র হয়ে দিচ্ছি না আমি গতবন্ত্র করছি হাতিতে যে কোনো কারণে আগে হয়ে গেছে এই আল্লাহ পাবে তাওফিক মেদান করে দাও আল্লাহ ভালো করবে না কারণ ভালো না আপনি দোয়া রা কৃপা আবার আপনি ভালো আশা করলেন তো কিন্তু ভুল করে হয়েও থাকলে আপনার ভালো আশা করতে আসলে আপনার তোরাকে কি করে দিলেন তোরণ এখন ঘাস তার জামাজ পেটেছে না এক নম্বর তারপর এবং শুরু হয়তো শরীরে আল্লাহ আশি করে সব পুরো চাকরির পুরো দরজা ছিল এক খেজুরের মানুষের আল্লাহ তালা পুরসা দেখে এই না থাকলে পাঁচ দিন এরপরে রমজান রচনা হয় চোদ্দ করতে হবে চল্লিশ দিন করা আন্দোলন প্রত্যেক দিন চল্লিশ টনকি ভুল দিলেন হ্যাঁ আর না কোন লেনদেনা সফল করিব না এইভাবে আঠাশ তারিখ উনত্রিশ না। পূজার পরে তখন আপনারা শুনতে পারেন দেখা করে হলুর খামের মধ্যে ভরে খামের মধ্যে ভরে হ্যাঁ আপনাকে মহাপ আর বলে আছে মুক্তি সামনে পেট রাসা মুক্তি সামনে আবার হারতী লোকের হিসার ব্যবস্থার তোমার হার খাতে বাতিলাম আপনি দেখা গেল আল্লাহ নির একটা কথা হলো ক্লিয়া করতে হবে আর তার এই জন্য অন্য হারিয়ে দেবে আমরা বুঝেন দিদি মাননা করতে আমি চার জায়গা তোর কোনো আজাত নেই এটা একটু ভুল আর তো ভুল কি চার আগে বোয়া করে লম্বা দোয়া মুহূর্তপূর্ণ করে আমি আছে আর তার সব দিকে দুর্ঘটনা বার্ত দরকার মুহূর্তে আছে আড়াই দেওয়া এখানে বানানো গানো গাছ আল্লাহ এত না সরাসরি আছে না হাজির আল্লাহ এই মোটামুটি বাচ্চা দিন আক্রমণ করিয়া আর কোনো নকল না আমি চিন্তিত করে যাব আল্লাহ তালা সকলকে অভিজ্ঞতা হওয়া না